সাহল ইবনু সাহাদ রদিল্লাহ তাল্হ্ন বর্ণিত তিনি বলেন যুদ্ধের ময়দানে যখন নবী সাল্লাহ আল্লাম এর মাথার শিরোস্ত্রন ভেঙে গেল এবং তার মুখমণ্ডল রক্তে ভিজে গেল এবং তার সামনের দাঁত ভেঙে গেল তখন আলী রাজু তু আল্লাহ ঢালে ভরে ভরে পানি আনতেন এবং ফাতিমা রদিয়্লাহ তাল্লাহ্না ক্ষতস্থান ধুয়ে দিচ্ছিলেন যখন ফাতেমা রদিয়াল্লাহ না দেখলেন যে পানির চেয়ে রক্ত পড়া আরও বৃদ্ধি পাচ্ছে তখন একখানা চাটাই নিয়ে তা পোড়ালেন এবং তার ছাই ক্ষতস্থানে লাগিয়ে দিলেন তাতে রক্ত বন্ধ হয়ে গেল